মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে আমাদের সব দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানাচ্ছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন এই সুন্দর আয়োজন আসন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে কোরআন যেন আমাদের জীবনের সাথী হয় মরণের সাথী হয় ইনসা আল্লাহ ইয়াহ আলমিনের আলোচনা আমরা করছি যে আল্লাহআলা কিভাবে মুমিনদেরকে সাহায্য করেছেন সেই সাহায্যের প্রসঙ্গ আল্লাহ রবাহ আলমিন বারবার এখানে আলোচনা করছেন আর সে সম্পর্কে আমাদের আলোচনা আমরা সৌরাতুল আহজাবের ১৭ নম্বর আয়াতের আলোচনায় আমরা এখন আছি ইনশা আল্লাহ এবং কাফের মুশ্রিকদের অবস্থা কি হয়েছিল তাও আল্লাহ সুহায়ন হুয়া আয়লা বলেছেন বিশেষ করে ১৫ নম্বর আয়াত থেকে এই আলোচনা শুরু হয়েছে আমরা কিছু তেলাওয়াত করি কিছু তর্জমা বলি এরপরে অগ্রসর ইনশা আল্লাহ لَا তিস রহম নির ও কেন্দুল মশ এর আগে তারা আল্লাহকে ওয়াদা করেছিল যুদ্ধের ময়দান থেকে কোনো সময় তারা পিছু হটবে না তারা করবে না পালিয়ে যাবে না আর জেনে কিন্তু আল্লাহন করতে হয় জিজ্ঞাসা করা হবে তাদেরকে বলে দিন তোমরা যদি মরনের থেকে অথবা আর আজকে যদি মরণের হাত থেকে বেঁচে যাও পৃথিবীতে কতদিন তোমরা তো ভোগ করবে খুব সামান্য কিবা ভোগ করতে পারবে আপনি এমন কে আছে যে তোমাদেরকে প্রোটেক্টন দিতে পারবে তোমাদেরকে হেফাজত করতে পারবে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ থেকে যদি আল্লাহ তোমাদের কোন ওন চান তোমাদের কল্যাণ দিতে পারবে এমন কেউ আছে নেভার কেউ নাইলে আর আল্লাহ ছাড়া তোমরা কোনো বন্ধুও পাবে না সাহায্যকারীও পাবে না গার্ডিয়ান পাবে না কথা ঠিক কিভাবে আল্লাহ সাহায্য করেছেন আমরা আগের এপিসে বলেছি যেমন ড্রেস পরে আছে জিবরিল আলাই হিসালাম ড্রেস পরে আছেন এবং যুদ্ধ শেষ হওয়ার পরে এসে আল্লাহ নবী বলেছেন হে আর আল্লাহ আমি আমার যুদ্ধের পোশাক খুলি না আপনি কেন খুলছেন দেখেন এত কষ্ট এত ঠান্ডা ঠান্ডার কথা আগে বলেছি তাহলে এখন আল্লাহ নবী বলছেন আল্লাহর কি নির্দেশ আল্লাহ নির্দেশ হল যারা জুইস্ট্রাই ইহুদিগত তারা বিশ্বাসঘাতক করেছে তখন আল্লাহ নবী অ্যানাউন্স করলেন যে আল্লাহ দেখা গেল আনফর্চুনেটলি আসরের নামাজের রক্ত রাস্তার মধ্যেই হয়েছে এক গ্রুপ বললো আল্লাহ নবী বলছেন আমরা বানী কোরআজা না গিয়ে আসরের নামাজ আদায় করবো না কাজে আমরা নামাজ পড়বোই না আল্লাহ নবীর হুকুম মানা হলো নামাজটা তো বড় না আর এক গ্রুপ বলো আমাদের যেহেতু পড়তে হবে সেজন্য আমরা খুব তাড়াহুড়ো করে খালি ফরজটা পড়েনি এরপরে মার্চ করি এক গ্রুপ রাস্তার মধ্যে নামাজ পড়লেন আর গ্রুপ নামাজ পড়লেনই না বানিকার ওখানে যেতে যেতে মাগদ রক্ত হয়ে শেষ তারা আগে মাগরীবের সময় গিয়ে আসর পড়লেন মাগরীব পড়লেন আর এক গ্রুপ ওখানে গিয়ে শুধু মাগরীব পড়লেন কারণ আসর তারা রাস্তায় পড়েছেন এখন দুই গ্রুপের মধ্যে ঝগড়া লাগলো কে হক আর কে না হক রসুল্লামের কাছে উভয় গ্রুপ গিয়ে হাজির ইহা রসুলাল্লাহ আমরা তো নামাজ পড়ি নাই কারণ আপনি বলছেন বাণী কড়ায় যায় না এসে নামাজ পড়বো না আর একসুল্লাহ আপনি বলছেন কথা ঠিক কিন্তু নামাজ তো ফরজ ছিল না পড়ে কি করব আল্লাহ রসুল বললেন কেলা কুমা আল আল দুই গ্রুপ করেছো যারা নিয়েছো তারা যেমন তারা কি বনে করেছিল তারা মনে করেছিল যে নবী এবং আল্লাহ আমাদেরকে তো ফাকি দিয়ে আমাদেরকে জীবন নষ্ট করতে চাচ্ছেন এই সম্পর্কে আল্লাহ খুব কড়া কথা এখানে বলছেন যে এই পৃথিবীতে ভালো এবং মন্দ এটা অথবা হার্মুল কোনো কিছুই কেউ করতে পারেন এই শক্তি আর কারণ যদি পুরো একত্রিত হয় তোমার উপকার করার জন্য তোমাকে বেনিফিট দেওয়ার জন্য এই ব্যাপারে পারমিশন না দেন এলাও না করেন তাহলে তারা কিছুই করতে পারবে না আবার বলেছেন যতক্ষণ পর্যন্ত না ইট আল্লাহ আল্লাহকেট করে দেন আল্লাহ পারমিশন দেন আল্লাহর পক্ষ থেকে পারমিশন আসে তা না হলে তারা কিছু করতে পারবে না কোন ভালো কোনো মানুষের উপরে হয় জন্য আমাদের ইমান হলো আমাদের কদর আমাদের ডেস্টিনি ভাগ্য আমাদের লাখ যদি প্রোটেক্ট করেন কেউ তাকে মারতে পারে না এই যে আপনার তো মনে আছে রসুল্লাহ একবার তিনি কি করছিলেন তিনি এক জিহাদে গেছেন তো জিহাদের সময়ে দুপুর বেলা মরুভূমির মধ্যে আল্লাহ তিনি রেস্ট করতে গিয়ে ঘুমায় গেছেন হঠাৎ করে এক বেদুই নেশে দেখে যে এখানে নবী মোহাম্মদ ঘুমাইতেছেন এবং তরবারিও পাশে আসে তরবারিকে সে খাপ থেকে মুক্ত করে উন্মুক্ত তরবারি নিয়ে মনে করতেছে না তার মনে কি আসল মনে করলো জেগে যাক জাগার পরে আল্লাহ নবীর তরোবারি উন্মুক্ত করে তার পাশে বসে আছে তখন রসুল্লাহ আলহিমকে বেদুইন বলছে আমি যদি তোমাকে এখন মেরে ফেলি অবস্থার কোন পরিবর্তন আল্লাহ নবী টোটালি নর্মাল তিনি বললেন আল্লা আল্লাহ আমাকে প্রটেকশন দিবেন যখন একটু জোরে একটু রসুল্লাহ বলেছেন হাত থেকে তরবারিটা উঠাই নিলেন উঠায় নিয়ে তার হাতে নিয়ে বললেন এখন আমি যদি তোমাকে মেরে ফেলে তোমাকে শেষ করে দেই তাহলে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বেদুইন এখন কান্না শুরু করেছে এরপরে বেদুইন পরে গেছে আলহি ও হাতে সে মুসলমান হয়েছে তাহলে দেখেন আল্লাহ ভরসা থাকে আল্লাহর যদি ইমান থাকে তাহলে আল্লাহ আকবার এই কথাটাও অনেক মূল্যবান হতে পারে এই কথাটা কাবের মধ্যে সহ্য করতে পারেন আল্লাহ আকবার। এই আল্লাহ আকবার ধ্বনি দিয়েই আমরা পৃথিবী বিজয় করেছি ইনশাল্লাহ আবারও করব। তবে এর মধ্যে সময় হয়ে গেল আমাদের বিরতিতে যাওয়ার জন্য অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে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 বড় গুণা প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে ডায়ালগ ডায়াল ডিসকশন ডিসকাশন উইটনেস ড জাকির নাইক ইন আটল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সময়ে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 स्वागत আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আল্লাহ যদি হেফাজত করতে না। যেন জীবন এবং মরণ এর মালিক হলেন আল্লাহ হুয়াল মুহী হুয়াল মু হলেন মহিদ যিনি হায়াতা আর তিনি হলেন হুয়াল মু মরণ আল্লাহ আমাদের জীবন যখন আল্লাহ শুরু করাইছেন তখন শুরু হয়েছে আমাদের জীবন যখন আল্লাহ করে ফেলবেন এখানে বলেছেন হেনবি আপনি বলে দিন আল্লাহ যদি কাউকে হেফাজত করেন ইসমত দেন প্রটেকশন দেন তাহলে আল্লাহ সুবাহ হুয়া তালা যদি কাউকে প্রোটেকশন দিলে তার ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি কাউকে ক্ষতি করতে চান কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না আল্লাহ যদি কাউকে রহমত করতে চান কেউ সেটাকে ঠেকাতে পারবে না আর যদি এই যাত্রায় তারা বেঁচে যায় তাহলে কতদিনই বা তারা এই পৃথিবীতে থাকবে কি হবে আল্লাহ ছাড়া তো তাদের আর কেউ আসলে নাই খন্দির যুদ্ধের পরে কাফের মুশ্রিকদের সাইক্লোন দিলেন আর যে ঝোড়ো বাতাস হলো প্রচন্ড বেগে এই বাতাসের বেগে তাদের উট ছাগল গরু ভেড়া সবকিছু যা যা ছিল অস্ত্র শস্ত্র বাড়ি এই যে আবু সুফিয়ানের বাহিনী কিন্তু যায় নাই এখনো তারা অপেক্ষা করতেছে খুব তাড়াতাড়ি এসে আবার কিন্তু তারা হামলা করবে ওই হামলায় মুসলমানদের আর কোনো শেষ রক্ষা হবে না এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাঝে মধ্যে দিচ্ছেন তারা মনে করছে যে না এই বাহিনী তো চলে যায় নাই কাজেই তোমরা বিভিন্ন বেদুইন গোত্রের কাছে খবর নিয়ে দেখো তারা গেছে কি যায় নাই কারণ বেদুইনে তারা তো জানে কে গেলো আর কে না গেল এরপর আল্লাহ রো বলে দিচ্ছেন যদি হয়। ইল্লা সমানিত ভাই ও বোনেরা তাহলে এখানে আল্লাহ আহজাবের যুদ্ধের যে পর্যালোচনা আমাদের জন্য দিলেন এই পর্যালোচনাটা এত ইম্পর্টেন্ট এত সুন্দর আমরা তো ভাবি না আসলে আসলে আমাদের হৃদয়টা খুলে দিয়ে কোরআনকে যদি আমরা পড়তাম হৃদয়টা খুলে দিয়ে কোরআনকে যদি আমরা বুঝতাম আর কোরআনের আলোকে যদি নিজেরা আলোকিত হতাম তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত প্রবলেম দূর হয়ে যেত ভাই বোনেরা কিন্তু আনফর্চুনেটলি উই আর নট ডুইং দ্যাট এটা আমরা করছি না এটা আমরা করছি না দেখেই তো অসুবিধা আমরা পড়ি না কোরআন কে আমরা দেখে তারা মনে করেছে এবার তাদের মরণ হয়ে যাবে এমন মরণ হয়ে যাবে আল্লাহ মনে বলছেন يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشيحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم তাদের চোখগুলো বড় বড় হয়ে গেছে মনে হয় যেন মরণে সেহাজি রয়েছে এবং যখন ভয় চলে যায় তখন তারা আপনার কাছে এসে এমন কথা বলে যে আমরা তো ভালোর জন্যই বলেছি খারাপের জন্য কিছু বলি নাই কিন্তু অন্তরে তাদের রোগ আল্লাহ বলছেন তাদের ব্যাপারে পৃথিবীতে করবে আল্লাহ সব বরবাদ করে দিয়েছেন আল্লাহ সব নষ্ট করে দিয়েছেন সব বরবাদ হয়ে গেছে আর আর এটা হাজাবের এই আল্লাহ গুলোতে আল্লাহ সুবহান আমাদেরকে যে হেদায়ত দিচ্ছেন সেটা হল আমাদের জীবন এবং মরণের মালিক হলেন আল্লাহ আল্লাহ সুবহানীবনেরো মালিক আল্লাহ মরনেরও মালিক আল্লাহ যাকে খুশি জীবন দেন আল্লাহ যাকে খুশি তার থেকে জীবন নিয়ে নেন। কোন ডাক্তারের পক্ষে সম্ভব হয় না কারো জীবন রক্ষা করা রক্ষা হয় না ইফ দ্য ডক্টর ক্যান প্রক্ট লাইফ অফ দ্যার ডক্টর হ্যাট ইন্ট ইট ইট তাহলে ডাক্তারকেও তো মারা যেতে হয় কেন কারণ এই জীবনের মালিক হলেন কে আল্লাহ সেই দোয়ার কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে সুরাত যে দোয়া আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে কোরবানী আমার আমল ও আমার হায়াত ও মামাতি আমার মরণ তাহলে আমার জীবন আর আমার মরণ আর আমার সালাত এবং আমার কোরবানি কার জন্য لله اللهর জন্য কোন আল্লাহ রব্বুল العالمين জেনেholen রব্বুল العالمين আল্লাহর জন্য لا শারিকা له তার কোন শরীক নাই وبذلك امرت আর এই ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয়েছে وانا اول المسلمين আর আমি প্রথম কাতারের মুসলিমদের একজন মুমিনদের একজন সম্মানিত ভাই ও বোনেরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জীবন এবং মালি মালিক হলেন আল্লাহ যদি কোন যেন মরণের ভয়ে যেন পিছনে পড়ে না থাকি তাই যদি আমরা থাকি তারপরে শেষ রক্ষা হবে না আল্লাহ সুবাহ আমাদেরকে কিন্তু সময় দিবেন না যদি আল্লাহ গঞ্জনা শিকার আমাদেরকে হতে হবে কাজে আসুন আমরা এই আয়াত থেকে শিখলাম মমিনরা যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহআ তাদেরকে সাহায্য করেন কি। রবুল্লাহ আলমিনের যুদ্ধে যার মধ্যে দিয়ে মমিনদের মনোবল বৃদ্ধি পায় আর কাফের মুশরিকদের মনোবল ভেঙে যায় যেমন ভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রচন্ড বাতাস দিয়ে প্রচন্ড স্ট্রং দিয়ে প্রচন্ড টর্নি দিয়ে কাফেদেরকে ছিন্ন ভিন্ন সন্ন্যভন্ন করে দিলেন লন্ড করে দিলেন আর অবস্থানকে মজবুত করে দিলেন নম্বরে আমরা এটাও জানলাম যে যারা বিক্রে করে যারা করে তাদের আসলে কোনো স্থান আমাদের কাছে হতে পারে না যেমন বানুক রায় রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সঙ্গে বিট্রে করেছে আল্লাহ নবী তাদেরকে বের করে দিয়েছেন চার নম্বর এবং সর্বশেষ আমরা শিখলাম এই কথা জীবন আর মরণের মালিক হলেন আল্লাহ আল্লাহ যদি প্রোটেকশন দেন আমাদেরকে কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না আর পারবে না। যেন তাও আল্লাহর উপরে থাকুক আসুন কোরআনের আলোয় আলোকিত হই জীবনকে সুন্দর করি আবারও দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো আলোচনাতে আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সসালামালাইকুম বরহমাত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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাশিম আর আপনারা দেখছেন বাংলা যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন মহাদিসের ওপর আমল করে আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান स्तम्ब देखल सम्प्रचार रोटा बांगलाय